নবী সাল্লা সাল্লামের স্ত্রী উম্মু হাবিবাহ রদেলাহ হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমার বোন আবু সুফিয়ানের মেয়েকে আপনি বিয়ে করুন তিনি বলেন তুমি কি তা পছন্দ করো আমি বললাম হ্যাঁ আমি তো আর আপনার অধীনে একানই, যারা আমার সঙ্গে কল্যাণের অংশীদার আমার বোনও তাদের অন্তর্ভুক্ত হোক তাই আমি অধিক পছন্দ করি তিনি বললেন কিন্তু সে আমার জন্য হালাল হবে না আমি বললাম হে আল্লাহ রসুল আল্লাহর কোসম আমাদের মধ্যে আলোচনা হচ্ছে আপনি নাকি উম্মু সালামার মে দুর্রাকে বিয়ে করার ইচ্ছা করেছেন তিনি বললেন উম্মু সালামার মেকে। আমি বললাম হাঁ তিনি বললেন আল্লাহর কসম সে যদি আমার কোলে পালিত পূর্ব স্বামীর ওরজ্জাত উম্মে সালামার গর্ভের সন্তান নাও হতো তবুও সে আমার জন্য বৈধ ছিল না সে তো আমার দুধ ভাইয়ের কন্যা সুয়েবা আমাকে ও আবু সালামাকে দুধ পান করিয়েছে সুতরাং তোমাদের কন্যা ও বোনদের আমার সামনে পেশ করো না সুয়াইব জুহরি হতে বর্ণনা করেছেন উরাহ বলেছেন সোয়াইবাকে আবু হাব আজাদ করে দিয়েছিল